পৃথিবীর যারা আজকের এই সুন্দর সন্ধ্যায় বা সন্ধ্যা সুন্দর সময়ে আপনারা প্রোগ্রাম দেখছেন আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা মা মেয়ে এবং স্ত্রী অর্থাৎ যেটা আমরা আগে শুনতাম কন্যা জায়া জননী এই ধরনের একটা প্রোগ্রামে মেয়েদের সম্পর্কে জানতে পারবেন আমি চেষ্টা করব করবো ইসলামে মেয়েদের অবস্থানকে আল্লাহ তালা কোথায় রেখেছেন ইসলাম কোথায় রেখেছে এটা আমরা জানার জন্য কারণ আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে মানুষ মনে করে যে মেয়েদেরকে ইসলাম সর্বনাশ করে দিয়েছে ইসলাম মেয়েদেরকে ডিপ্রাইব করেছে তাদেরকে ক্ষতি করেছে আর বিভিন্ন জায়গায় আমরা শুনি ইসলামকে বেরিয়ে আসলেই নাকি মেয়েরা খুব ভালো থাকবে আজকে আমরা এই যে লম্বা সিরিজের প্রথম পর্যায়ে আমি আপনাদেরকে জানাতে চাই ইসলামে যখন মেয়েদের সৃষ্টি প্রথম হয়েছিল ইসলাম বলে যে তারা আদম আলাহিসামের শরিক আল হায়া আদম আলা জীবনের পার্টনার হিসেবে তিনি তারা কিন্তু এসেছিল দুইজনে কিন্তু জান্নাতে ছিলেন জাননা থেকে দুইজনেই একসাথেই দুনিয়াতে আসলেন একজন বাবা হয়ে যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর তার অর্ধেক নারী দিয়েছেন অর্ধেক তার নর দিয়েছেন আমাদের কবি নজরুল ইসলাম এ কথা কিন্তু বলেছেন তিনি বলেছেন পৃথিবীর যা কিছু চিরসুন্দর চিরকল্যাণ করধেকতার করিয়াছেন নারী অধ্যেকতার নর আসলে আমাদের এই যে কনসেপশনটা আমাদের এখন বিল্ড আপ করা দরকার আমাদের সমাজের নারীদের ভূমিকা জানা দরকার আপনি যদি চিন্তা করেন যে নারীদের অবস্থান কোথায় ছিল আদম আলাইসালামের পরে যখন ওয়াহির কথা ভুলে গেল আল্লাহ তালার দিক নির্দেশনা ভুলে গেল অবস্থা চরম শোচনীয় হয়ে গেল আপনারা যদি চিন্তা করে দেখেন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম যে সমস্ত ধর্মগুলো সেগুলো একবার তাকিয়ে দেখুন ইহুদিদের কাছে নারীদেরকে কি বলা হয় ইহুদিরা নারীদেরকে মনে করে যে এটা হলো সবচেয়ে ইভল এটাই হলো সবচেয়ে ক্ষতিকর এদেরকে তৈরি করা হয়েছে পুরুষদেরকে খারাপ করার জন্য খ্রিস্টানীতিটা কি বলা হয় খ্রিস্টানের খ্রিস্টানদের প্রথম গ্রন্থ যেটা মানে ইনজুইল তার মধ্যে স্পষ্টই বলা হয়েছে যে আমাদের আব্বা আদমকে নাকি হাওয়ায় মিসগাইডেড করে জান্নাতের ফল খাইয়েছিল এবং সেখান থেকেই আদম আলাইসালামকে ব্যস্ত থেকে চলে আসতে হয় দেখানো হয়ে থাকে এইভাবে যে এই যে নারীরা আসলে পৃথিবীতে সবচেয়ে খারাপ অবস্থায় মানে আমাদেরকে তৈরি করেছে তারা বলে যে এটা এমন একটা ক্ষতিকর যার থেকে বাঁচার কোনো উপায় নাই তারা বলে থাকে যে এরা হলো সৃষ্টিগতভাবে আমাদেরকে নাকি খারাপ বলে যেটা এমন একটা বিপদ আসার আগ দিয়ে কেমন ছিল তারা মেয়েদের সম্পর্কে কেমন মনে করত আল্লাহ তালা সুন্দর একটা আয়াতের মধ্যে এটা আমাদেরকে তুলে ধরেছেন আল্লাহ তালা বলতেছেন সুরা আন্নাহালের আটান্ন এবং উনষট নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে যে এইভাবে ওই সময়কার মানুষদের অবস্থা ছিল এমন জন্মগ্রহণের করা খবর যখন দেওয়া হতো মেয়ে একজন জন্মগ্রহণ করেছে তার পিতাকে তার পিতার চেহারা এসে মনে করতে যে আমি এখন সমাজের মুখের সামনে আর আসতে পারবো না পালিয়ে থাকি পালিয়ে থাকি কারণ কি সে মনে করতো আইমিটাকে মাটির নিচে কবরের মধ্যে জীবন্ত প্রথিত করবে এই চিন্তায় একজন বাবা করতো এইরকম হয়েছে মানে জাহিলিয়াতের যুগে ইসলাম আসার যুগে নারীদেরকে এইরকম মনে করা হতো আপনি ভারতের দিকে তাকায় দেখেন গত দু সালে একটা সার্ভেয়ের রিপোর্ট ছিল এরকম ভ্রণকে নষ্ট করে দেওয়া হয়েছে যখন তারা জানতে পেরেছে মায়ের পেটে একটা মেয়ে ভ্রণ আছে তখন তারা অ্যাবর্শন করে দিয়ে শেষ করে দিয়েছে দেখেন জাহেলিয়া যখন সমাজগুলোতে নারীদেরকে কোন পর্যায়ে রাখা হয় আপনারা যদি তার তারপরে যদি তারও আগে একটু জান। সক্রেটিস মেয়েদের সম্পর্কে কি বলেছেন তিনি বলে থাকতেন যে মেয়েদের অস্তিত্ব এই পৃথিবীতে এসেছে মানে বিপদ খারাপ মুসিবত ইত্যাদির জন্মদাতা হিসাবে এবং পৃথিবী ধ্বংসের একটা কারণ হিসাবে মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে মেয়েদেরকে তুলনা করেছেন তিনি একটা গাছের সাথে যে গাছ হলো অত্যন্ত বিষাক্ত গাছ এবং এই গাছটা দেখতে খুব সুন্দর কিন্তু যখন এই গাছের পাতা গাছের ফল গাছ থেকে কোনো কিছু কোনো পাখি খায় তখন অমনিই পাখিটা মারা যায় অর্থাৎ এই মেয়েটা দেখতে সুন্দর এই মেয়ের প্রতি মানুষের আগ্রহ আছে কিন্তু মেয়েদের দিকে গেলেই নাকি শেষ হয়ে যাবে তারা বলে থাকে যে পৃথিবীর সমস্ত মেয়েদেরকে ফাঁদ হিসাবে বানানো হয়েছে আপনারা তো মনে করেন যে ফাঁদ কাকে বলা হয় যে ফাঁদের মধ্যে পাখি শিকার করা হয় ইঁদুর শিকার করা হয় মানুষ শিকার করা হয় এ মধ্যে সে মনে করা হয়েছে যে তাদেরকে ফাঁদ হিসাবে পৃথিবীতে তৈরি করা হয়েছে এবং তাদেরকে শুধুমাত্র তৈরির একমাত্র কারণ পুরুষদেরকে তারা বিভ্রান্ত করে দেয় পথ থেকে সরিয়ে নিয়ে দেয় দেখেন চিন্তা করে দেখেন যে তারা কি মনে করে এর প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে বর্তমান বিশ্বে সারা বিশ্বে যদি মেয়েদের অবস্থা দেখি দেখেন আমরা কিন্তু এখন সব জায়গায় বলতেছি যে মেয়েদের স্বাধীনতা দরকার মেয়েরা পুরুষের অর্ধেক মেয়েদের পুরোপুরি হক আদায় করা দরকার আদায় না করতে পেলে তার জন্য আন্দোলন হবে নারীবাদী আন্দোলন হচ্ছে বাংলাদেশে তাসলিমা নাসরিনের মতন মানুষ এগিয়ে এসেছে তারা কোরআনকে চেঞ্জ চাচ্ছে ইউকে এবং ওই আমেরিকায় এরশাদমজির মতন মানুষ দেখা যাচ্ছে তারা কোরআনকে চেঞ্জ করতে চায় কারণ তারা বলে যে কোরআনের মধ্যে নাকি নারী জাতিকে শেষ করা হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই সুসংবাদটা হলো এই যে ২১ সালে যখন ইউকেতে মানে ধর্মভিত্তিক একটা জনসংখ্যা গণনা করার জন্য চেষ্টা করা হয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের সংখ্যা ছিল ষাট জন দুই হাজার এক সালে দুই সাল থেকে এগিয়ে গেল এগিয়ে যেতে যেতে দু সালে সোয়ানসি ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছে সেখানে মুসলমানদের সংখ্যা দেখানো হয়েছে এক লক্ষ অর্থাৎ এই কয়েক বছরের মধ্যে মাত্র চল্লিশ হাজারের মতন মুসলমান হল এবং আমি আরও আশ্চর্য হয়ে গেছি দু হাজার সালে যারা মুসলমান হয়েছে তাদের সংখ্যা হলো চার হাজার আটশো জন এবং এই মুসলমান যারা হয়েছে তাদের মধ্যে মেয়েরা। এর কারণটা কি আমি তো পার্শ্বের থাকি লন্ডনে বসবাস করি আমি দেখেছি যে সেখানে মেয়েদের মধ্যে তাদের সব হয়েছে তাদের গাড়ি হয়েছে তাদের বাড়ি হয়েছে তাদের টাকা পয়সা হয়েছে সুন্দর সুন্দর বিজনেস হয়েছে ভালো ভালো ব্যবসা তারা করতে পারেন সুন্দর জায়গায় চাকরি তারা পেয়েছে অনেক উন্নত জায়গায় তারা যেতে পেরেছে কিন্তু মেয়েদের যে মাতৃত্ব তারা হারাই ফেলেছে তারা মা না তাদের যাদের সন্তান হয়তো তিনটি সন্তান থাকলে তিনটি সন্তানের পিতার পরিচয় দিতে তারা অনেক সময় লজ্জাবোধ করে তাদের মাতৃত্ব হারাই ফেলেছে তাদের সংসার নেই তাদের সন্তান নাই সন্তানরা যখন এই মা বৃদ্ধ হয়ে যায় তাকে লালন পালন করার জন্য তাকে দেখাশোনা করার জন্য পায় না তারা কিন্তু হারাই ফেলেছে আপনি আমেরিকার দিকে তাকান আপনি বাংলাদেশের দিকে তাকান আপনি ইন্ডিয়ার দিকে তাকান আপনি পাকিস্তানের দিকে তাকান সর্বত্রই আপনি যখন দেখবেন যে যত মেয়েরা আরো বেশি বেশি চাইতে যেয়ে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছে ইসলাম থেকে দূরে সরে গেছে তারা পাওয়ার নামে তারা কিন্তু চিটেড হয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিট করা হয়েছে তাদেরকে বলা হয়েছে তোমরা অনেক বেশি পাবে কিন্তু পাইতে যেয়ে তারা এখন শেষ হয়ে যাচ্ছে আপনি বর্তমান তাসলিমান আসলে দেখি থাকেন আমি কেন বারবার তার কথা বলছে এই মনে করতে যে আমি মনে হয় এইভাবে চললে পৃথিবীর সবচেয়ে শান্তি পাবো আরাম পাবো সুখ দুঃখ ভুলে যাবো টাকা পয়সা পাবো দুনিয়া করতে পারবো কিন্তু তার কী নামক উপন্যাসটা আপনার যদি এই প্রগতিবাদের যারা ধ্বজাধারী তাদের হাতে ইসলাম আজকে আমাদেরকে ডেকে ডেকে বলছে যে ও নারী যদি শান্তি চাও ইসলামের পথে এসো ও নারী তুমি যদি প্রগতি চাও ইসলামের পথে এসো তোমার অনেক অনেক পথ আমরা বলে দেবো ইসলাম কিন্তু এসবগুলো দিয়েছে কিন্তু মুশকিল হলো এই আমরা আমাদের মা বোনদের কাছে তাদের যে কি না আছে এগুলিকে হয় গোপন করেছে। অথবা এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে জানার জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা মুমিনদেরকে বলে দিয়েছেন দেখো মুমিন তুমি একা নও তোমার সাথে তৈরি করছি আর নারীকে আল্লাহ বলেন যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ হলো এই যে তিনি তোমাদের মধ্যে নারী পুরুষের মধ্যে দেখেন গতিধারাটা কেমন নারী এবং পুরুষ তারা একে অপরের সাপ্লিমেন্টারি টু ইচ আদার একজন আরেকজনকে তারা পরিপূর্ণ করে দেবে নারী ছাড়া নর অচল নর ছাড়া নারী অচল একজন আরেকজন যদি আলাদা আলাদা হয়ে যায় অচল হয়ে যাবে সভ্যতা অচল হয়ে যাবে দেশ অচল হয়ে যাবে পরিবার অনেক ভালোবাসা দিয়ে একটা সুন্দর পরিবার গঠেন তোমাদেরকে আমি আদম এবং হাওয়া থেকে তৈরি করার পরে এরপরে রিজাল তোমাদের একে অপর একের পর এক পুরুষ নারীতে আমি তৈরি করে দেবো পৃথিবীর জেনারেশন একটার পর একটা চলতে থাকবে আমত পর্যন্ত মানুষ পরম্পরা চলতে থাকবে আপনারা জানেন উপরে ট্রেনটা চলে এখন যদি একটা চাকাকে আপনি নষ্ট করে দেন ট্রেন কিন্তু চলবে না আজকের সমাজটা হয়েছে এরকম ট্রেন ঠিক মতো চলছে না ট্রেন ঠিক না চলার কারণে কিন্তু আমাদের সমাজটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো এখন আমরা একটু ব্রেকের জন্য নিচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন যাবেন না এটা আশা করছি ইনশাআল্লাহ সালাম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 মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সমস্ত বিশ্বের জন্য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 डायल कर डर के प्रति शनिवार रत साढ़े सातटा पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बांगल बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती ইসলাম নারীদের কি দিল আমাদের যে সিরিজ চলছে এটা আমরা কন্যা জায়াজা জননী অনেক সময় বলা হয়ে থাকে মা মেয়ে এবং স্ত্রী এদের সম্পর্কে আমরা এখানে আলোচনা করব ইসলাম আমাদেরকে কি দিয়েছে ত কিছু দিয়েছে যে চিন্তা করা যায় না সুরা আহজাবের একটা আয়াতের কাছে সেই আয়াত আল্লাহ করে আমাদেরকে বলে দিচ্ছেন মেয়েদের কি সম্মান আল্লাহ আমাদের মুসলিমাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما أعد الله لهم مغفرة وأجرا عظيما الله tale بورد আল্লা নারী এবং নর সমভাবে তাদের জন্য জান্নাত এবং মাফরাত এবং আজরু আজিম রেখে দিয়েছেন উনি বলেননি যে নারীর জন্য রাখেনি নরের জন্য রেখেছি অথবা নরের জন্য রাখেনি নারীর জন্য রেখেছি আল্লাহ আল্লাহতালা বলছেন দুই ভাবে একের পর এক ট্রেনে যেমন দুটো লাইন আপনার এক লক্ষ্য করে দেখেন আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিমিন যারা মুসলিম নর যারা পুরুষ যে সমস্ত মুসলমান আছে এবং যারা নারী মুসলমান আছে মুসলমান এটা একটা গুণের নাম আপনারা দেখবেন ডক্টর জাকির নায়ক সবসময় বলে থাকেন যে মুসলিম কারা মুসলিম একটা সম্প্রদায়ের নাম নয় মুসলিম একটা ব্রান্ডেড কোন এলিমেন্ট নয় মুসলিম কোনো জন্মসূত্রে পাওয়া কোনো অধিকার নয় মুসলিম একটা গুণের নাম উই সাবমিট ইউর উইল টু আল্লাহ উইল আপনার উইল কে আপনার ইচ্ছাকে আপনার জীবনকে আপনার আকাঙ্ক্ষাকে আপনার মরণকে আপনার জীবন উপাসনা আমরা সমস্ত কাজ কাজকে আল্লাহর জন্য আপনি সফর করে দেবেন তাহলে আপনি মুসলিম যার মধ্যে এই গুণ থাকবে সে মুসলিম আল্লাহ বলছেন যে যারা যাদের মধ্যে এই যাদের এই গুণটা আছে যারা নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারে এজন্য মুসলিম এবং মুমিনকে আলাদা করলেন কারণ মুসলিম হল বাইরের আমল আমলসমূহ অনেক মানুষ মুসলিম কিনা আপনি দেখতে পাবেন যদি সে নিয়ম নামাজ পড়ে তার মধ্যে যদি পর্দা থাকে তার মাথায় যদি কাপড় ঠিক মতো দেয় আপনাকে দেখলে যদি আসসালাম ও আলাইকুম বলে অথবা আপনি তার মধ্যে যদি দেখেন যে ধর্মীয় যে সমস্ত আমাদের এবাদাত আছে সেখানে অংশগ্রহণ করেছে তাকে আপনি মুসলিম বলতে পারবেন কিন্তু সে যে মুমিন হবে এমন কিন্তু কোনো সিওরিটি নাই সেজন্য আল্লাহ তালা আবার বলেছেন মুমিনার মুসলিমটা হলো বাইরের দৃশ্য আর মুমিনটা হলো ইনার ইনারিবিউশন ভিতরের গুণ ভিতরের গুণটা কেমন হতে হবে এটা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এই বিশ্বাস ও যেমন থাকে পুরুষেরও তেমন থাকে নারী পুরুষের সমান ধরনের বিশ্বাস থাকে এই বিশ্বাস যেমন মোহাম্মদ সাল্লামের ছিল খাদিজেরও তেমন ছিল মোহাম্মদ সাল্লা যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করতেন খাদিজাও আল্লাহ তাল্লাহ আনহা ঠিক অনু অনুরূপ ভাবে আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করতেন বিশ্বাস ক্ষেত্রে কিন্তু নারী এবং পুরুষ দুইজনকে সমান বলা হয়েছে এখানে বলা হয়নি যে আমি পুরুষ বলে আমি বেশি বিশ্বাস করি তুমি নারী বলে তুমি আল্লাহকে বেশি বিশ্বাস করো না এটা কিন্তু আল্লাহ নারী এবং নর সমান সমান এরপর বলতেছে কি অল খাহিনেত যারা ইতাহাত করে যারা আনুগত্য পোষণ করে যারা আল্লাহ তালার অনুসরণ কোরআন এবং হাদিসে যা কিছু আছে সেটাকে একনিষ্ঠ গ্রহণ করে তাদেরকে কানে বলা হয় সেখানে পুরুষ এবং নারী সমানভাবে বলা হলো এরপরে আল্লাহ বলছেন অস্বাদিক সত্য বাদী হওয়ার ক্ষেত্রে নারী যেমন সত্য কথা বলে মেয়ে পুরুষ যেমন বলা হচ্ছে। বলা হয়নি যে তুমি পুরুষ তুমি সত্য কথা বলো নারী তুমি সত্য কথা না বললেও হবে অথবা এটাও বলা হচ্ছে না যে নারী মিথ্যা কথা বললেও বলতে পারে পুরুষ তুমি মিথ্যা কথা বললেও বলতে পারে না আল্লাহ বলছেন দুইজনকে সমান গুণ এবং যাদের মধ্যে সমান গুণ থাকবে তার কি ধরনের রিওয়ার্ড হবে আল্লাহ পরে হয় আল্লাহর তেমন সবর করতে হয় পুরুষ সারাদিন কাজ করেন বাইরে চাকরি করেন বিজনেস করেন মাঠে কাজ করেন আবার মেয়ে ভিতরে কাজ করেন সন্তান লালন পালন করেন রান্না করেন ঘর সংসার তকতক করে সাজিয়ে রাখেন সবাইকে কিন্তু কাজ করতে হচ্ছে শুধু তাই না জীবন পথে চলার জন্য খুশু শব্দটা সুন্দর শব্দ বিনম্র হওয়া হিউমিলিটি মানে আল্লাহর প্রতি মানুষকে সাবমিট করে দেওয়া আল্লাহ বিন্র হয়ে আকুতি সহকারী নামাজ পড়লেই যে শুধু কবুল হয়ে যাবে নামাজ পড়লেই যে মানুষ সফল কাম হবে এটা কিন্তু নয় আল্লাহ খুশু খুর সাথে নামাজ পড়তে হয় আল্লাহ তালা কোরআন শরীফ আল মোমিনুনের প্রথম আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন ওই মুমিনরা সফল কাম আল্লাহ যারা নামাজের ক্ষেত্রে সালাত আদায় করার ক্ষেত্রে বিনয়ী নম্রতা সহকারে নামাজ পড়া আপনি নামাজ পড়তেছেন আপনাকে দেখলে বোঝা যাবে আপনি নামাজ পড়তেছেন এই যে নামাজের জন্য একটা যাদের মধ্যে এই অবস্থা তৈরি হয় যে বিনয়ী নম্রতা সহকারে নামাজ পড়তেছে প্রকুতে যাচ্ছে সুন্দরভাবে। আল্লাহর কাছে দোয়া করতেছে সাজদাতে যাচ্ছে সুন্দর ভাবে আল্লাহর কাছে আবার মাথা উঁচু করতেছে সুন্দরভাবে সুন্দর কাছে আল্লাহ করতেছে এইরকম ভাবে যারা নামাজ পড়ে তখন তাদের চেহারার মধ্যে একটা সুন্দর সৌন্দর্য যখন মানুষ সাজদা দেয় একেবারে এত বিনয়ী হয়ে যায় আল্লাহ তাল এত কাছে চলে যান আল্লাহর রহমত এত বেশি গভীর ভাবে তাকে আটকে রাখে তার চেহারার মধ্যে একটা সুন্দর একটা দৃশ্য প্রতিভাত হয়ে যায় দেখা যায় সুন্দর আমাদের সমাজে আছে। যে করে এর কপালে সময় খুব হয় না না না না না কপালে একটা না হয়। না না না না না আল্লাহ তালা এটাকে বলেনি তবে যারা এই যে এই ধরনের নামাজ বিনয়ী এবং নম্রতা সকালে নামাজ পড়ে কি হয় নারী পুরুষ সমান সমান সব পেয়ে যায় নারীও যেমন হয়ে যায় পুরুষ তেমন হয়ে যায় আল্লাহ করে যে সাদকা করেছেন তারও যেমন মূল্য ওসমান এবং আফান যে সাদকা করেছেন তারও তেমন মূল্য এখানে হজরত রসুল করিম সাল্লাহ আসালামের আরেকজন স্ত্রী যেমন ভাবে সৎকা করে সব অর্জন করেছেন ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রসুল করেছেন কি জন্য সৎকা করবে আল্লাহ বলছেন দুইজন আমার কাছে সমান সমান শুধু তাই না আল্লাহ আবার বলতেছেন যারা নিজেদের নিম্ন অঙ্গ অর্থাৎ প্রাইভেট পাঠকে যারা হেফাজত করে এর এরপর কি আল্লাহ তালা বলছেন না যে নারীরা খারাপ হলে হয়ে যেতে পারে পুরুষরা ভালো থাকলে হলো অথবা পুরুষরা খারাপ হলে হয়ে যেতে পারে নারীরা ভালো থাকলে হলো তা না আমাদের সমাজে আমরা অনেকে মনে করি কি যে আমি যত খারাপ হই না কেন মেয়েকে ভালো হতে হবে তো রকম কিন্তু আমাদের সমাজে আল্লাহ তালা বলছেন যে এই যে হাফিদ ইন ফুরু জাহমাল হাফিদাত দুই রকম আলাদা আলাদা নয় সমান সমান এরপরে বলছে এবং যারা জিকির করে আল্লাহ তালাকে সে নারী হোক এবং পুরুষ হোক তাদেরকে আল্লাহ আজরান মাচ্ছেন আল্লাহ তালা তাদের জন্য আজরে আদিম দিচ্ছেন দেখেন কথাগুলো কত সুন্দর এক মগফিরত দান করা তাদের জীবনের সমস্ত মাফ হয়ে যাবে এটা হতে পারে নারীরও এটা হতে পারে পুরুষকেও চিন্তা করে দেখেছেন পুরুষ এবং নারী আল্লাহ তালার দৃষ্টিতে সমান সমান কখনোই আল্লাহ তালা এদেরকে আলাদা করেননি বায়োলজিক্যাল ডিফারেন্সেস থাকতে পারে পুরুষ এবং নারীর মধ্যে দৈহিক আলাদাও থাকতে পারে এটা তো হতেই হবে একজন মাতা একজন পিতা একজন নর একজন নারী একজন পুরুষ আর একজন মহিলা কিন্তু তাই বলে আল্লাহ দৃষ্টিতে তারা কিছুই নয় এদেরকে আল্লাহ তালা সমান মর্যাদা দিয়েছেন মগফরাত দিবেন এবং আজুর আল দেবেন চিন্তা করে দেখেন তো মানুষ শান্তি পেয়ে যাবে রকম হবে ভালো মানুষদের আল্লাহ তালা ডেকে বলবেন তোমার রবের কাছে ফিরে এসো তুমিও শান্তিতে থাকবা সন্তুষ্ট অবস্থায় থাকবা তোমার মধ্যে চিন্তা করে দেখুন নারী এবং পুরুষ কিন্তু সমান সমান নারীও যাবেন জাননাতে পুরুষও যাবেন জান্নাতে এইভাবে কিন্তু আল্লাহ তাল নার এবং নারীকে একটা বিরাট মর্যাদা দিয়েছে হয অ অমর আব্দুল কথাটাই মুহূর্তে আমার মনে পড়ছে তিনি বলছেন যে আমরা নারীদেরকে এক পয়সাও গুনতাম না কিন্তু আল্লাহ তালাই সর্বপ্রথম আমাদের শিখাই দিয়েছেন তোমরা ভুলের মধ্যে আছো এটা ভুল নারী এবং পুরুষের জন্য আমি এই এই জিনিস দিয়েছি আমি এই এই সম্পদ দিয়েছি ইনশাল্লাহ আমরা এটা দীর্ঘ সিরিজে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আপনারা এটা দেখতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তোফিক দেবেন তবে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা মনে রাখবেন নারীকেও যেমন আল্লাহ তালা দিয়েছেন নারকেও তেমন আল্লাহ তালা দিয়েছেন নারীকেও যেমন আল্লাহ তালা জানাতে দেবেন আল্লা দেবো নর নারী জাহান্নামে যেতে পারে এই হোক আমাদের একটা স্লোগান এবং এই পথে আমরা এগিয়ে যাবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করবেন আমরা নিয়মিত ইনশাল্লাহ শোনার চেষ্টা করবো আমা তৌফিকা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ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 कारो मुखेक्षी नन तृत्य हलो लाम पलाम जन्म निनने